কারণে পর্যন্ত আনে বলা মানুষের হেদায়তের জন্য দাবাতের এই আদি মেহনত মেহনতের জন্য আল্লাহ আলানায় নদীতে পাঠাতেন আল্লাহ আল্লা চক্র আদায় করা যায় কোন যোগ্যতা না থাকা সত্ত্বেও কোন রকমের গুণাবলী সেপাট আমাদের মধ্যে না থাকা সত্ত্বেও আল্লাহ তালা এত বড় কাজের জন্য আমাদেরকে বাসাই করেছেন এবং সমস্ত উম্মতের মধ্যে আল্লাহ আল্লাহতলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে আখ্যায়িত করছেন আল্লাহতালা এই কাজের জন্য তো হার জমানায় সবচেয়ে শ্রেষ্ঠ মানুষদেরকে বাসাই করতেন এবং তার সবচেয়ে বেশি নৈপত্যপ্রাপ্ত লোকদেরকেই এই কাজের জন্য বাসাই করছেন যারা বেগুনা ছিলেন সালামদের জামাত আল্লাহ যত নদী দুনিয়াতে পাঠায়ছেন সমস্ত নদীদেরকে আপন আপন মাকাম আর নিজ নিজ এলাকায় পাঠাইছেন তারা নিজেদের মকামের মধ্যে মেহনত করেছে। আর রসুল্লাহ সারা আলমের জন্য আলমের দিক আছে সমস্ত নবীদের মেহনতের অংশও আমাদের মেহনতের মধ্যে আছে এবং আলমী নবী হজরতাল্লাহাম তিনি সারা আলমের প্রতি প্রেজিত তো আলমী মেহনতির অংশ আমাদের মেহনতের মধ্যে আছে আমরা যেমন করব করবো করব। মকামি মেহনতে তারা মেহনতকে জিন্দা করার চেষ্টা করবো ঠিক এমনিভাবে আমাদের জিম্মারি এটাও সারা দুনিয়া সমস্ত মধ্যে দিন জিন্দা হয়ে যায় আল্লাহর বুলুন্দ হয়ে যায় এর জন্য সুতির করা এর জন্য টাকা পয়দা করা আর সে তাকুলাকে পুরা করা তারা যতটুকু আমাকে সেদার দিয়েছেন রায়েরি বা টেনি বাই ও আভ্যন্তরীণ যত যোগ্যতা দিয়েছেন আমি আমার সমস্ত যোগ্যতাগুলোকে লাইনে খরচ করব মতরম দোস্ত আমরা শুক্রবার থেকে আমাদের এই জোর শুরু হয়েছে শুক্রবার থেকে আজকের জোহরের কারগুজার যেসব বিষয়গুলো স্পষ্টভাবে এসেছে সেটা হলো যে ভাইদের এখনো মকামি মেহনতের মধ্যে দুর্বলতা এবং কমজোরি রয়েছে মকামি মেহনতটা এই মেহনতের মধ্যে বুনিয়াদ বুনিয়াদী অবস্থান রাখে মকামি মেহনতটা ফাউন্ডেশনের মতো ফাউন্ডেশন যদি দুর্বল হয় এর উপরে বিল্ডিং যতই হোক যত যত তলাই হোক সেখানে সেই দুর্বল হবে এর ফাউন্ডেশন দুর্বল আমাদের মেহনতের ফাউন্ডেশন হল মকামি মেহনত আমাদের মকামি মেহনত যত মজবুত হবে আমাদের মকামি মেহনত যত সুন্দর হবে আমাদের মোকামে মেহনতটা হলো এটার নেশাল আর দৃষ্টান্ত হলো কাঁচামালের মতো কাঁচা মাল কারখানাতে কাঁচা যদি তৈরি না হয় তাহলে বাজারে পাকা মাল আসবেন বাজারে পাকা মালের জন্য কারখানায় তৈরি হতে হবে র মেটেরিয়াল সেটা কাঁচা মাল তৈরি হতে হবে কাঁচা মালের সরবরাহ যদি বন্ধ হয়ে যায় তাহলে পাকা মাল আর বাজারে যা আছে স্টক এটা ছেড়ে দেওয়ার পরে আর থাকবে না ঠিক এমনিভাবে আমাদের মকামি মেহনত যদি মজবুত হয় আমাদের মকামি মেহনত আমরা যদি জমাও সাথে এটা দায় কেপা মধ্যেও যে দাই জয়া কাজ করে দাই কোন হালাত থেকে মোতাসের হয় না সেই হালত এরকমই হোক কোন হালাত থেকে মোতাস্তের হয় না প্রভাব নেয় না দায়ী তো আল্লাহর জাত ও সেফার থেকে প্রভাব দেখে আল্লাহ কি বলছেন আল্লাহ কি বলছেন দায়ী এটাকে সামনে রেখা চলে দুনিয়াবি হালাত হালাত থেকে দায়ী কখনো প্রভাব নিতে হয় না সাহাবাহাম রেদাল আমরা দেখি আমাদের কলিজা মুখের কাছে চলে আসছে ভয় এত ভয় ভীতির পরিবেশ কায়ম করা হয়েছে এত ভয় রীতির অবস্থা সৃষ্টি করা হয়েছে আর এত রকমের ভয় ভীতি আমাদেরকে দেখানো হয়েছে আর বিভিন্ন রকমের কথা আর বিভিন্ন মাধ্যমে আমাদেরকে প্ররোচনা করা আমরা আমাদের দুর্বলতা বাহ্যিকভাবে আসবাদের লাইনে সংখ্যার লাইনে সব কিছু আমরা যেন ভয় এরকম অবস্থায় পৌঁছে গেছি যে আমাদের কলিজা মুখের কাছে আসে যেতে কিন্তু সাহায্য কে করবেন সাহায্য আল্লাহ করবেন আর আল্লাহর সাহায্যের চাইতে বড় কোন সাহায্য নাই আল্লাহর সাহায্য যার সাথে আছে সারা দুনিয়ার শক্তিশাল মোকাবেলা করতে পারবে আল্লা সাহায্য সেফাতের দ্বারা আল্লাহ পক্ষের সাহায্য লাভ করা যায় তার মধ্যে একটা সেফাত এটা দায়ী ময়দানের মধ্যে এমন ভাবে যে কোনো হালাত আসে ওই হালাতের হয় না নিজ হয় না বরং সে জৈমা থাকে থাকে আমাদের দোষটা দাওয়াতের ময়দানে কামত এবং দৃঢ়তা বহুত জরুরি যদি দাওয়াতের কামটা আমরা এভাবে করি এবার যখন সুযোগ সুবিধা হয় তখন করি যখন কোনো অসুবিধা থাকে না তখন মাসে তিন দিন দিই যখন কোনো রকমের সব রকমের সুবিধা থাকে তখন বছরের চিল্লা আর যদি বেতন সহ ছুটির ব্যবস্থা হয় তাহলে বছরের চিল্লা দিই তাহলে আমি আর রাজি হই না এইটা এটা দৃঢ়তা না বরং দায়ী সব তা কথা করবে যে কোনো হালাতে আল্লাহ তাকে পরীক্ষা করবেন এমতেহান নেবেন আর যখন সে এই পরীক্ষাতে দৃঢ়তার মাধ্যমে নিজেকে মজবুত রাখবে আল্লাহ নবীর সাথে যারা ছিলেন তারা মাতা নসরুল্লাহ মাতা নসরুল্লাহ কবে আল্লাহ সাহায্য আসবে যেন নষ্ট তা আল্লাহর সাহায্য কবে আল্লাহ বলেন যে সাহায্য বেশি দূরে নয় অতি নিকটে আল্লা তালা কাছে দোয়া কবুল করানোর আল্লাহ তালা সাহায্য লাভ করার এবং দোষ আগে বাড়ার নিজের তরকের জন্য নিজের ইচ্ছা ও জন্য দাওয়াতের মেহনত সবচেয়ে বড় জরিয়া আল্লাহ প্রত্যেক জামানার মানুষের হেদায়তের জন্য আমি আলিমালাম দাওয়াতের ময়দানে নিজেদেরকে এত মজবুত এত মজবুত পাহাড়ের সাইটুক মজবুত পাহাড় স্থানুত হতে পারে কিন্তু দায়ী তারা মজবুত থাকে দাওয়াত জাতি সমস্ত কম কুকুরের মধ্যে শিল্পের মধ্যে ডুবন্ত আল্লাহতালার সাথে কোনো তালুক নাই কিনে না আর কে তারা দুনিয়ার সমস্ত পরিবর্তন করতেছেন চালাইতেছেন রাত্র দিনের পরিবর্তন আর অবস্থার পরিবর্তন কার হাতে কিছুই জানত মানুষ কুকুরের মধ্যে শিল্পের মধ্যে যে পথে চলত ভুল পথে চলতেস তোমরা মকলুক সবকিছু মনে করত আসবাবকে সবকিছু মনে করত বস্তুকেই সবকিছু মনে করত শুনো এই সমস্ত আসবাব আর সমস্ত মকলুক বিরাজমান তিনি সবকিছু দেখেন তিনি সবকিছু শুনেন তিনি সবকিছু জানেন তিনি সমস্ত মকলুককে সৃষ্টি করেছেন সমস্ত মকলুকের জর প্রয়োজন সম্পর্কে অবগত আছেন এবং তিনি মকলুকের রুজি পৌঁছান তিনি সমস্ত মকলুকে রুজি পৌঁছান তিনি সমস্ত মকলুককে লাল পালন করেন তোমরা সেই আল্লাহকে স্বীকার করো সে আল্লাহর রুকুমতো জিন্দগি যাপন করো ওই আল্লাহর হাতে কামিয়াব নিয়ে সফলতা সে আল্লাহ তোমাদেরকে কামিয়াব করে দিবেন দুনিয়া তো আখড়া তো শুনে রাখো দুনিয়ার জিন্দগি একমাত্র জিন্দগি নয় মতো আরেকটা জিন্দগি আসতেছে যে জিন্দগি আর কোনো খতম হবে না সেই জিন্দগি তো আল্লাহ তোমাদেরকে হামিষা হামেশার জন্য কামিয়াব করে দিবেন সফল কাম করে দেবেন দুনিয়ার এই দুই দিনের জিন্দগিও তোমাদের সুন্দর হবে ইজ্জতের হবে মহব্বতের হবে ভালোবাসার হবে বরকতের হবে এই দুনিয়ার জিন্দগিতে তোমরা মিলেমিশে মহব্বতের সাথে নিরাপদ জীবনযাপন করতে পারবে বরকতের বলা জিন্দি যা লাভ করবে আর আখ রাতের জিন্দিগি অনন্ত জিন্দগিতে অনন্ত নাজ ও নেয়ামত ওই সমস্ত নিয়ামত যা করে দিন সে সাধনা আল্লাহ তালা সেই নাজ ও নিয়ামতের ভান্ডার তোমাদের জন্য খুলে দেবেন এমনকি আল্লাহ তোমাদের সব চাহিদা আল্লাহ জিজ্ঞেস করবেন তোমাদের যা কিছু চাহিদা ছিল সব কিছু কি পূরণ হয়েছে তোমাদের সব চাওয়া পাওয়া হয়েছে তারা বলবে যে আল্লাহ আমরা যা চাইছিলাম আমরা যা আশা করছিলাম আমরা তারটাই তো বেশি পেয়েছি কোনদিন শেষ হবে না অনন্ত অসীম এই বান্দার কোনদিন শেষ হবে না বড় মহব্বতের সাথে মানুষকে আল্লাহর পরিচয় শিখাইতেন আল্লাহর পরিচয় দিতেন আল্লাহ তালার দিকে দাওয়াত দিতেন আখাতে দাওয়াত দিতেন আল্লাহ তালার হুকুম মানার আল্লাহ পাকের গোলামী এবং দাসত্বের দিকে মানুষকে দাওয়াত দিতেন উনান আমল আখরাত এই বুনিয়াদের উপরে নবীদের মেহনত ছিল বলছিলাম বেরে ভাই আমাদের মাকামী মেহনত যেটা এটাই হলো আমাদের আসল মেহনত যে মেহনতের মধ্যে সাথী কাম কর্ণাল ইসলাম এবং তার সংশোধনও রয়েছে যেই সাথী যত বেশি মাকামী মেহনতকে যত সুন্দরভাবে ওসলের পাবন্দির সাথে যানমালের কোরবানির সাথে মজাদার সাথে মাকামী মেহনতের মধ্যে লাগি থাকবে আল্লাহ তাকে তারকি দিবেন উন্নতি দেবেন তা আগে বাড়তে থাকবে এবং তার জিন্দগির ইসলা ও সংশোধন হবে মকামি মেহনতের মধ্যে জমা এত কষ্ট হয় মকামি মেহনতের মধ্যে জমতে মজাদা মজাদা হয় বাইরে চিনলে দেওয়া আসার নিজের ঘরের ঘরের মধ্যে আর তালিমের এতমাম করা এটা বড় কঠিন হয়ে যায় কাসমিয়াতের এতমাম এগুলো করা যায় কেননা মহল্লার মধ্যে যখন তাকে দুনিয়া বিবাহ টাকাটা তার সাথে নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যায় তো তার টাকাটা গুলা যেগুলো তাকে চব্বিশ ঘন্টায় ব্যস্ত আছে সে তার থাকে না থাকার কারণে সে ডাওয়াতের আমলটা আসানির সাথে সহজভাবে করতে পারে কিন্তু যখন মোকামের মধ্যে আসে তখন এই সব টাকাটাগুলা তাকে ঘিরে ধরে এই টাকা ভিতরে তখন তাকে দাওয়াতের টাকা চাকরি করাটা এটা মোজাহাদা হয় আর মোজাহাদার ফসল কি দেয় যে মোজাহাদা করে যে কোরবানি দেয় নকশের খেলাফ তবিয়তের খেলাফ আর নিজের দুনিয়াবী জরুরত প্রয়োজনকে কোরবানি দিয়ে আজবারে হয়। আর এই মজা আল্লাহ তার জন্য হেদায়তের ফাইসা করেন আমরা দেখছি যে একটা এলাকার ভিতরে একটা হাজার তিনশিল্লার সাথী কিন্তু দেখা গেল কাদের সাথে জুড়েওয়ালা সাথীর সংখ্যা বহু কাজের কাদের সাথে জুড়ে আছেন এমন তিনশিল্লার সাথী বহু কম আর যে যে পরিমাণ কাজে জুড়ে আসেন বলতেছে তাদের তুলনায় মাসে তিন দিনের জামাত নতুন সাথীকে নিয়ে তিন দিনের জামাত বানাবে সমস্ত পুরোনো সাথীরা মিলিয়া এক জামাতের মধ্যে যাবে না বরং দুই তিনজন পুরনো সাথী আর দু জন নতুন সাথীকে নিয়ে আল্লাহ রাস্তায় বের হবে तो जो सप्ताह सात नतून साथी मेहनत पुरानों साथी सातर घंटा पर्तन मेहनत करी मेहनत चलते थे कम बाढ़ दू तीन जन साथ जिम्मेदारी थे तरा बहत्तर घंटा पर्त ওই এলাকার কাজের টাকাটাও তাদেরকে পুরো করতে হবে ওই এলাকাও তাদেরকে কাম চালু করতে হবে পাঁচকাম চালু করতে হবে মসজিদাবাদির মেহনত চালু করতে হবে ওইখানে তস্কিল করতে হবে তার সাথে সাথে তার সাথে যারা নতুন গেছে তাদের উপরও মেহনত করতে হবে তাদেরকে ডাইন বানাইতে হবে তাদেরকে জন্য তৈরি করতে হবে তাদের মধ্যে যশমা পয়দা করতে হবে মকামে আসি যেন তারা কাজের সাথে জুড়ে থাকে তাদের তাদের এই যদি মেহন বা তিন মেহনতের মধ্যে কাটে এক তো নিজের সাথীদের উপরে মহল্লা থেকে যাদেরকে নিয়ে আসছে আর তাদের নিজেদেরও ইসলাম হয় এইভাবে যে মহল্লার সাথীরা আসছে এখানে কোনো বুলি যদি করে তেলে মহল্লার সাথীদের সামনে সাথীদের যারা মকামি মেহনতের কে সুন্দরভাবে করে সবসময় মকামি মেহনতের মধ্যে জুড়ে তো তাদের নিজেদেরও তরক্কি হতে থাকে তাদের নিজেদেরও তরক্কি হতে থাকে মকামের মধ্যে যখন মেহনত করে তখন মকামে ওই সমস্ত লোকদের সাথে আমি যদি নিজের স্থাপনা করি আমার ভিতরে যে সমস্ত জিনিসগুলো আছে কমি বা এগুলা তো আমার এলাকার লোকরা জানে এগুলা তো যদি আমি ট্যুর না করি তো এলাকার মধ্যে মেহনত করা আমার জন্য সহজ হবে না এবং লোকেরা আমার মেহনত আমার দাবার আমার মেহনত কে কবুল করবে না লোকেরা বলবে যে ভাই আগে তুমি ঠিক আমাদেরকে হাত যত সুন্দর ভাবে করা হবে তত বেশি দোষটা মেহনত করলে বেলারও সড়কটি হবে এবং কাজও বাড়বে মকামি মেহনতের কারণে নতুন নতুন সাথী কাজের মধ্যে জুড়বে তালিমের মধ্যে জুড়বে মোকামি মেহনতর মেহনত দা পুরা করার ব্যাপারে আমরা চিন্তা করতেছি রোজানা আড়াই ঘন্টা আট ঘন্টার মেহনত করতেছি ঘর বড় মেহনত করতেছি ব্যক্তি ব্যক্তি মেহনত করতেছি তোমার কি হবে লোকদের মধ্যে দাওয়াতের মেহনতের খাতটা দাবাতের মেহনতের স্বভাব হলো মানুষের দিলে মধ্যে করে যেখানে দাওয়াতের মেহনত শুরু হবে সেখানে দেখা যাবে যে হকের তলব মানুষের মধ্যে পয়দা হতেছে আপনি যে কোনো একটা মসজিদ কে বেআ মসজিদ যেটা যেখানে মুসল্লি নাই নামাজ পড়ন বলা নাই সংখ্যা বাড়ছে দাওয়াতের মেহনত দাওয়াতের মেহনতির মধ্যে আল্লাহ তালাশেফ রাখছেন যখনই দাওয়াতের মেহনতুলের সাথে চলে লোক জন্য ভাইবার দুজন আর নিজের ইম্যানের আমি যদি রোজানা মকামি মেহনত গুলাকে মকামের টাকাটা গুলাকে করি মকামি মেহনত গুলাকে ঠিকভাবে করি তা আমার নিজেরও তরফী হবে পুত্র আল্লাহ পাখের সেবাটের কথা বলবো লোকদেরকে কেননা আমাদের দাবাতো দোস্ত তো চালক আুনিয়াদের উপরে ঠিক না বলেন আল্লাহ পাখের একত্র ভাত আল্লাহ তালার মহত্ব এবং রসুলো এবং এই লাইনে যখন আমরা এগুলা দাওয়াত দিব এই দাওয়াতের দ্বারা আমার নিজের ইমানও বাড়তে থাকবে আমার নিজের ইমানও বাড়তে থাকবে আর ইমান যত বাড়বে ইমান মানুষকে বিচার থেকে তত আল্লাহ আল্লাহ আল্লাহ এবং আল্লাহ করে হাতিপত্যার দিকে মধ্যে আসে আর মানুষের জিন্দগি জিন্দগি কে ওই পরিমাণ বিগার আর ওই পরিমাণ খারাপই পয়দা হয় যে পরিমাণ ইমানের দুর্বলতা থাকে যে মুসলমান আল্লাহর জিন্দাকন্ডওয়ালা আল্লাহ জিন্দা কন্ড বলা যে উম্মের হাতে দিনকে মিটাইতেছে এটা কি করে সম্ভব হইতেছে আর এর কারণ কি এর কারণ কি চিন্তা করতে করতে আল্লাহ আমার ছেলের মধ্যে যেটা চাইছেন সেটা হলো আপনারা যারা ডাকা সাথী তারা হল তো বুঝতে পারবে না সেবার সময় ওনাদেরকে আমরা জমানায় মিয়াজি মেহরাব সাহেব আর কারিগরি সাহেবুল্লাহ এই দুইজনকে চল্লিশ দিন আগে পাঠিয়েছেন বাংলাদেশে ওনারা আচ্ছা ঢাকাতেও বিভিন্ন জায়গায় সাথীদেরকে জমা করিয়া এস্টেমার মেহনত ওনাদের সামনে খুলতেন বলছেন সাথীদেরকে তৈরি করতেন এবং কখনো কখনো ঢাকার বাইরে বিভিন্ন জেলাতেও ছোটখাটো স্টেমার আকার হয়েছে সেখানেও পুরোনোদেরকে জমা করি তাদের সামনে স্টেমার মেহনতেন তো মেয়েজি মেহরাব রহমতুল্লাই বা ঢাকাতে একথা বলতেছিলেন যে ইমানব তাই যা অন্তর্শী শঙ্কু ইমান ওই শক্তিকে বলে আল্লাহ ভিতর থেকে তাকে তৈরি করে ইমান ইমানের দুর্বলতাই মানুষকে আল্লাহ নাফর মানের দিকে নিয়ে যায় আল্লাহ তালার আক্রাম এবং আল্লাহ পাকে বিধিনিষেধকে লঙ্ঘন করার দিকে নিয়ে যায় যখন মানুষের দিলের একই সেই হবে মানুষের দিলের মধ্যে ইমান শক্তিশালী হয়ে যাবে তখন মানুষের জিন্দিগি আমলের দিকে এবং আল্লাহ পক্ষের আকামাতের দিকে চলে। এই জন্য রোজানা দোস্ত বুঝুর্দ ঘরের তালিম মসজিদের তালিম এবং সপ্তাহের ভিটা গাছ নিজের মহল্লায় অপর মহল্লায় এবং মাসের তিন দিন যেভাবে বড়রা লাগাইতে বলতেছেন এবং পুরোনো সাথীদেরকে যারা তাদেরকে তার কোরবানি বাড়বে তো কোরবানি বাড়ার দ্বারা তার নিজেও ইমরানের সাতা উঁচু হবে এবং তার ইমরানের সাতা যত উচ্চ হবে তার জিন্দগিও তত সুন্দর হবে তত তার জিন্দগি মানব জাতির হেদায়তের জন্য জড়িয়ে বানাবে বছর আর মধ্যে আসলো আর দোসটা বুজুর্গ তাদের জিন্দগি রসুল সুন্নতির উপর আসি গেল তাদের জিন্দগি আল্লাহর কাছে কবুল হয়ে গেল তো তারা সারা মানুষের জন্য হেজায়ে জড়িয়া হয়ে গেল আল্লাহ আল্লা অন্য কমের হদায় অন্য ব্যক্তি এবং অন্য জামাতের হেডায় লোকদের দ্বারাই নেন যারা যাদের জিন্দগি অনুসরণীয় হয় যাদের জিন্দগির মধ্যে দাঁত আছে যাদের জিন্দগির মধ্যে আল্লাহ তালা আনুভূত্য আছে আল্লাহ রসুলের আনুগুত্য আছে এরাই হলো যাদের জিন্দিকে আল্লাহ তালা অন্যদের হেদায়তের জন্য জরিয়া বানান আমাদের আমাদের মেহনত কোন আনুষ্ঠানিক মেহনত না আর এটা কোন দলীয় মেহনত না এই কাম তো আল্লাহ দিয়েছেন আর আল্লাহ তার কামকে তার জিনকে আল্লাহ নিজে স্বয়ং হেফাজত করার বাদা করছেন যে আমি আমার দিনকে হেফাজত করবো উপরে নির্ভরশীল করান নাই এই জাতি এই গুষ্টি এই জামাত এই ব্যক্তি না থাকলে দিন থাকবে না অসম্ভব কথা আল্লাহ দিনকে তার নিজের হাতে দিনের দিনের দিনকে জিন্দা করা নবীর তরি চায় নিজেদেরকে আমরা মেহনতের মধ্যে লাগাইয়া এর জড়িয়া এবং উচিরা বানাই তো আল্লাহ পাক আমাদেরকে জড়িয়া এবং উচিলে বানাইয়া দোষ সারা দুনিয়াতে আমি করি নাই যতক্ষণ পর্যন্ত বান্দা নিজের জাত কে করে নিজের জাত কে নিজেকে নিজের মেহনত কে করে যে আমার দ্বারা কিচ্ছু হয় না আমি কিছুই করতে পারি যা করছেন আল্লাহই করছেন আমার কোরবানি আমার মেহনত আমার মজাহাদা এগুলো তুমিও কিছু করছ তুমিও কিছু করছো তুমি তো ঘর স্বাস্থ্য বাড়ি স্বাস্থ্য বিপি স্বাস্থ্য বাচ্চা স্বাস্থ্য দুনিয়ার তাকাতা গুলো করছো আমার দিনের তাকাতার জন্য স্বাস্থ্যের তাকাতা তিন দিনের টাকা যা তিন দিন একবার লাগাই যাচ্ছে একজন পুরোনো সাথে যদি না নিয়ে যায় তো এদের সময় গুলা কিভাবে কাটবে কাম কে শিখাবে আমি চড়িয়েছি বন্ধা তুমি তো টাকা দা পোড়া দিনের টাকা দা করার জন্য তোমার তোমার নিজের দুনিয়ার টাকা তাকে পিছনে করছো তো বান্দা যখন নিজের মেহনত কে লি মি নিজের মেহনত কে অস্বীকার করে আল্লাহ তার মেহনত কে স্বীকৃতি আল্লাহ তার মেহনত কে স্বীকৃতি আর বন্দা যখন নিজের মেহনত কে বাধরা নিজে যখন নিজের মেহনতকে স্বীকৃতি দিতে যে আমার বেড়ায় সবকিছু হইতেছে আমি সবকিছু করতেছি আমি সবচেয়ে বেশি কোরবানি দিতেছি আমি সবচেয়ে বেশি মেহনত করতেছি আমি আমি টাকা দেওয়া পূর্বা করতেছি ওই টাকা দেওয়া করতেছি আল্লাহ বলেন তুমি কিচ্ছু করো নাই সব আমি করছি আমি তোমারে তৌফিদ না দিলে কত উঠে না আমি তোমার তৌফিদ না দিলে ঘর থেকে বাইরে না আমি তোমারে সুস্থ না তুমি মেহনত করতে না আমি তোমার তৌফিদি তুমি কিচ্ছু করো আল্লা করতেছেন যা খুব যতটুকু হয়েছে আল্লাহ পক্ষে মেহরবানিতে হয়েছে এই কথা বলে ততক্ষণ আল্লাহ বন্দর মেহনত কে স্বীকৃতি দিতে থাকেন আল্লাহ বন্দর মেহনত কে করতে থাকেন আর যখন বান্ধবা নিজের মেহনত বড় করে দেখে আর নিজের কোরবানিকে বড় করে দেখে আর নিজের নিজের ফিকিরকে আল্লাহ তার কোরবানি তার মেহনত কে অস্বীকার করে তুমি কিছুই করো নাই আমার তহফিকে করতে পারছ আমি তহফিক না দিলে করতে পারছো না আমি যদি কাউকে নেট কাজ তহফিক না দিই সে কাজ করতে পারবে না আমি যদি কাউকে ঘুরার থেকে হেফাজত না করি সে ঘুরার থেকে নিজেকে বাঁচাতে না এই জন্য মেয়ে ভাইয়া প্রচুর মকামি মেহনতের সফর এটা কখনো কারো দুই বছরে একবার মূলতের সফর কারো জিন্দিগিটা দেখা গেছে একবার হয়েছে অথবা পাঁচ বছর পরে আবার হয়েছে আমভাবে হাড় বছর তো হয় না আর বছরের চিল্লা বারো মাস বারো করে. পরে তিনশো মোকামি মেহনতের মধ্যে কোরবানি প্রতিদিনা তাই এবং রোজানা মাসা মাসে তাকে সময় দিতে হবে রোজানা তালিমের মধ্যে মসজিদেও বসতে হবে ঘরেও বসতে হবে মসজিদের তালিম পুরুষের জিম্মায় গড়ের তালিমও পুরুষের জিম্মায় কখনো যদি কখনো কোন কারণবশত মেরে ভাই অভিযোগ আমাদের কাজের আলোকে যে জিনিসগুলো আসছে সেটা হচ্ছে আমাদের মোকামি মেহনতের মধ্যে কমজোরি আসতে গেছে কমজোরির কারণে আমাদের অন্য তাকা পুরা হইতে আমাদের মকামী মেহনতকে শক্তিশালী করতে হবে নিয়োগ করতে হবে আল্লাহ আমাকে আপনি আপনার কাজের জন্য কবুল করে নেন আমাকে দিনের সব তাকুলো পুরা করার জন্য আল্লাহ আপনি আমাকে ব্যবহার করেন যদি আল্লাহ তালা কাছে আমরা চাই আর সচ্চা নিয়ত আর পাক্কা নিয়ত করে মকামি মেহনতকে মজবুতির সাথে আর কাম যত বাড়বে দোস্ট বুজর্গ কাম খন্ড আলাদা তরফি হবে এবং দোস্ট আর বুজুর্গ তত বেশি মানুষের মধ্যে জিন্দিগির পরিবর্তন আইতে আমরা যেটা পৌঁছবে যে পর্যায়ে পৌঁছলে আল্লাহ তালা সারা আলমের মানুষের হেদায়তের জন্য ফায়সা করবে এই জন্য আমরা এখানে যারা বসা আছি সমস্ত পুরোনো সাথীরা আছি এই জন্য আমরা ইনশাআল্লাহ রুজি জেনেওয়ালাকে আল্লাহ এর মধ্যে কোন সন্দেহ নাই কোন সন্দেহ নাই এটা মনে করবো না যে দিনের মেহনত দিনের টাকা পুরা করতে গিয়ে আমার সময় যদি বেশি লেগে যায় তো কামাই রুজির মধ্যে সময় কমে যাবে তা আমার জরুরত কিভাবে পুরো হবে জরুরত দোকান থেকে পুরা হয় না জরুরত জমিন থেকে পুরা হয় না জরুরত খামার থেকে পুরা হয় না জরুরত অফিস আদালত থেকে পুরো হয় না আল্লাহর পশম জরুরত আল্লাহর খাজানা থেকে পুরা হয় আল্লাহ অফি অফিস টামা রিস তোমাদের কোথায় আসমানে আমা আমার কামার মধ্যে আধ ঘন্টা দিতেছিলাম কিন্তু দিনের টাকাটা পুরো করতে গিয়ে আমি আধ ঘন্টার মধ্যে কমি করতে হতেছে চার ঘন্টা দিতে পারতেছি দিনের টাকাটা পুরো করার কারণে আল্লাহ তাহলে ক্ষমতা রাখেন চার ঘন্টার মধ্যে আল্লাহ কীসুম ফসলের মৌসুম আর এই ফসল এখন না কাটলে নষ্ট হয়ে যাবে আর গত বছর খরা খরার কারণে সাহাবারা ধার কর্য কাছ থেকে অন্যদের কাছ থেকে ধার কর্য করি এক বছর চলছেন এই বছরের ফসল দিয়ে ধার সারা বছরের রুজি খাবার দিয়ে আর এমন অবস্থায় টাকা দিয়ে আসছে আল্লাহ রাস্তায় বাইরে আল্লাহ রাস্তায় বাইরে সাহাব একরাম দোসরা বুজুর্গ দাওয়াতে টাকা দেওয়ার উপরে নিজেদের চার্জ আগে বাড়াইছেন আগে বাড়াইছেন এবং খেজুর গুলাকে বড় সাইজে বড় করে দিয়েছেন গাছে খেজুরকে হেফাজত করছেন আর যখন আল্লাহ রাস্তা থেকে ফিরিয়ে আসছেন তো দেখেন যে প্রত্যেকটা খেজুরের সাইজ বড় রুজি দেবে মরতো আল্লাহ হল্লা পালতা হালনে বাহি দে মাসাইল কে হাল কর মরতবা জবানো আসান হে হাজার বার মুখে এটা বড়ো সাহস এটা বলো মেহনতের মধ্যে ইমানিয়া দাওয়াত দিব ইমানের দাওয়াত দিবো আল্লাহর বরত আল্লাহ সেবা তের দাওয়াত দিব আসার দাওয়াত দিব মুব এবং হজরুল সাল্লাহামের আমি তো আমলের মধ্যে বড় শক্তিশালী আসবাব মাসাইল হল সরার মোহাম্মদ রসমুল্লাহরত মোহাম্মদ যে সমস্ত আমার আল্লাহ তাল কাছ নিয়ে আসছেন এগুলাই হলো সবচেয়ে বড় আসবাব হল করো আমল দিয়ে মাসায়ালের হল কর সমস্ত সাহাবাদেরকে উপর উঠাইছেন যে আমলের দ্বারা জিন্দগি বন্ধে। আমলের দ্বারা দুনিয়া বন্ধে আখ্রাত বন্ধে। আরে জুনিয়ার আসবাব এগুলো পরীক্ষার জন্য আসবাবের মাধ্যমে কিসের জন্য পরীক্ষা করার জন্য বন্ধা একই তার দিলে কি সে কোন দিকে ঝুঁকে সে কি আসবাবের দিকে ঝুঁকে নাকি সে আল্লাহর দিকে ঝুঁকে সে কি রোজানার মেহনতের দ্বারাই রোজান আশ্চর্য কথা একজন দোকানদার রোজানা দোকানে মেহনত করে একজন অফিসার রোজানা অফিসে মেহনত করে একজন একজন দোস্ত খেট খামার ও রোজানা খেট করতেছে সংসার ওলা রোজানা সংসারে মেহনত করতেছে আর আমরা যদি রোজানা মেহনত না করি তা আমাদের বিভিন্ন আর চিল্লা মেনে কোন কোন জেলাতে কোনো কোনো জেলাতে প্রায় মানে তিরিশ হাজার উনত্রিশ হাজার বেশি এক শিল্লা মিলে প্রায় নব্বই নব্বই হাজার হয়ে গেছে অর্থাৎ তিনশিল্লাওয়ালাদেরও ঘরে তালিম নাই চিল্লা তো দূরে থাক আর আমাদেরকে আমাদের বড়রা বলতেছেন যে চিল্লা দেয় নাই তুমি তাকে ঘরের তালিমের জন্য যে টুফান আর বদ্ধিনীর যে ধল নামতেছে সারা দুনিয়াতে চতুর্দ থেকে বদ্ধিনীর যে মেঘ যেভাবে আচ্ছন্ন করে আসতেছে ঘিরে আসতেছে আমার জীবন সঙ্গিনী ইনি আমার সহকর্মী নেই ইনি আমার চাকরানি না আমার ঘরের কাজের জন্য আমি বিয়ে করি নাই ঘরের কাজ করার জন্য দাম বাড়াইবার জন্য সে আমার জিন্দগির শরীর এখন দোষটা বুঝলো মেহনতের মধ্যে তাকেও আমাকে শরীর করতে হবে যতক্ষণ পর্যন্ত আমার আমার স্ত্রী আমার বিবি আমার মেহনতের মধ্যে শরীর না হইতে ততক্ষণ পর্যন্ত আমার মেহনত মোকাম্মল হবে না আমার হবে না। আমার ঘর থেকে রোক আউট হবে হবে। আমার ঘর থেকে বাধা আসবে আমি দিতে তিনশিল না আমি কোরবানির উপর উঠতে পারবো না আমি রোজানার মেহনতির উপর উঠতে পারবো না ঘর থেকে বাধা আসবে আর যখন ঘরবানিকে মেহনতির মধ্যে আমি শরীর করব একমতের সাথে মহব্বতের সাথে আখ্লা হুজুরা বলেন হুজুর যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন নিতেছেন তখন আমরা নয় বিবির ছিলাম সাল্লাহ স্বামী স্ত্রীর সম্পর্কে হিসাবে আবদারের কারণে অনেক সময় একটু কিছু হয়েছে হইত কিন্তু হুজুর সাল্লাহাম কখনো আমাদের গায়ে হাতি থানাই আমাদের গায়ে হাতুদ কর মহব্বতের পরিবেশ কায়ম করো কেননা মা বাপের আপাসের সুসম্পর্ক মা বাবার আপাসের মহব্বত ভালোবাসা সন্তান জিন্দগি গড়ার ব্যাপারে বড় ভূমিকা রাখে মা বাপের আপাসের মধ্যে যদি মায়ের পক্ষে চলে যায় আর হইতে হইতে কোন এক সময় দেখা যায় এরকম মেহনতির মধ্যে শরীর না আমি একাই দাওয়াতের ময়দানে চলতেছি চিল্লা দিতেছি তিনটি দিচ্ছি বিদেশ সফর করতেছি এলাকায় কাজ করতেছি কিন্তু বড়ো আলাদা কাজের মধ্যে সামিল না করার কারণে দেখা যাচ্ছে যে আমার ঘরে মাহল নাই আমার বাচ্চাদের দিনই জাহান বনে নাই আমার দিবি আমার বাচ্চাদের উপরে উল্টা মেহনত করতেছে এবং আমার বাচ্চাদেরকে দিকে জুনিয়র প্রতি তাদেরকে আকৃষ্ট করতেছে এরকম যে এক বড় কোরবানি জেনে বালা ছিলেন বড় মেহনত করলে বালা ছিলেন ঘর বালাদেরকে মেহনতির মধ্যে শরীর করার নাই ওনারা চলে যাওয়ার পর ওনাদের ঘর দাওয়ার থেকে খালি হয়ে যাচ্ছে থেকে খালি হয়ে গেছে আমল থেকে খালি হয়ে গেছে ওনাদের বাচ্চা অন্য রাস্তায় চলে গেছে অন্য রাস্তায় চলে গেছে তো মেয়ের ভাইয়ের এটা বহু জরুরি আমাদের উপরে ভাই ইনশাআল্লাহ মজবুতির সাথে এবং মস্তুরাতের মেহনত দোসার বহুত জরুরি মকামি মেহনতের মধ্যে এটাও সামিল আছে মস্তুরাতের মেহনত এই জন্য সাথে মোহাম্মতের সাথে ঘরে যাওয়ার ব্যাপারে প্রত্যেক রাত্রের বাড়ি কাজ করা ছিল এই রাত্র এই বিবির কাছে এই রাত্র এই বিবির কাছে এটাই শরীয়তের হুকুম একাধিক বিবি হইলে তাহলে বাড়ি কায় করতে হবে খালি একজনের কাছেই আমাদের ঘরে যার যেই ঘরে বাড়ি বাড়ির দিন আসছো সেদিন রসুল আস্তাম যে ঘরে গেছেন আমাদের ওই ঘরে যেন আনন্দের বন্যা বয়ে আর হুজুর শাসম ঘরের প্রতি মহবত করতেনা হুজুর ঘরে গেলেই কোনো কাজ আছে যেটা আমি করে দিতে পারি বলো আমি সেটা করে দিতে তোমাদের ঘরে ঘরে কোনো কাজ আছে তা আমি করে দিতে পারি বলো তোর বলছেন যে দুধ দেওয়া হয়নি বলে দাও যাও ভান্ড দান্ড তুমি কত কাজ করো আটা গুঁচতেছ আবার রুটি বেরিতেছ আবার চুলাই দিতেছ আবার লাখড়ি দিতেছ এটা একা করতেছ আচ্ছা আচ্ছা লাখি দেওয়ার কাজটা আমি করি বাড়িটা তুমি করো আমি সহযোগিতা করি তোমাদের তোমাকে সহযোগিতা করি তো ঘরের মধ্যে দিন জিন্দা করা দাওয়াতের জন্য সবচেয়ে বেশি জরুরি যে দায়ী আখলা কালা হয় দায়ী কি হয় হয় দাওাতের সবচেয়ে বড় হাতিয়ার হলো আখলাখ একজন দায়ী আখলা কালা হবে মানুষ সাথে সুন্দর আচরণ করবে সুন্দর ব্যবহার করবে না হয়তো লাইনে না সে তরফ কি করতে পারবে না তার মেহনতের দ্বারা কাম বাড়বে এই ভাই ভাইয়া বিদূর্ভ মকামি মেহনতের মধ্যে জন্ম রোজানা দোস্ত আড়াই ঘন্টা থেকে আট ঘন্টা পর্যন্ত সারা জীবন আপনারা আমরা দাওয়া দিতে দিচ্ছি রুজি দেন আল্লাহ তো দশ দিন দিলে কি সমস্যা আমাদের তো দাওয়াতে বুনিয়াদ কথাই তাই যে থেকে কিছু এত মেহনত করছেন এত মেহনত করছেন দাওতের রাস্তায় এত জানো মানের কোরবানি দিয়েছেন উমাদের ইমরান এত পাক্কা হয়ে গেছিল বুঝতে গো মরা সাপ আর চিন্দার সাঁপ তাদের কাছে বরাবর ছিল বাইর ফেলে যায় আল্লাহ ওই জিনিসকে বন্দার জন্য অধীন করিলেন বন্দার অধীন করিলেন বন্দার কাব করিলেন সাহাবা ইমানের ল্যানে মেহনত দাওয়ান মেহনতানের শহরকে জটলা বলে কি ব্যাপার জটলা কিছু যাও খবর লোক গোলাম খবর নিল একটা বসে দিয়েছে রাস্তার মাঝখানে দুই দিনের লোক যাওয়া করতেছে না উনি থেকে নামের সামনে গেলেন বাজার কাম ধরিয়া বাজার কাম ধরে ফেলেন তোর যদি আল্লাহ হুকুম করে থাকে আমাদের দিল দায়ের কোথা থেকে মকলুক থেকে এত পারুকের বরফ মকলুকের আগমল মকলুক থেকে হওয়ার এতিন থেকে তাদের দিন এত খালি ছিল যে সমুদ্র সামনে সাথীরা বলতেছে আমিসাব সাহেব আমরা তো সমুদ্রের সম্মুখীন হয়ে গেলাম সাহাবের চানদের কাছে খবর পৌঁছলো যে তাদের শক্তি বিশাল বড় বাহিনী নিয়ে দিক থেকে মদিনার ইট থেকে ইট খুলি ফেলবে মদিনাকে তসমাস করে ফেলবে আর পিছিয়ে শেষ করে দিবে যতদিন পর্যন্ত মুসলমানের লাইনে মেহনত করা নানের স্তর চেন না স্তর ওই পর্যন্ত না পৌঁছাতেছে মেরে ভাইয়া বুঝিয়ার বাতিলের মুখে না আল্লাহ পাখের মদত ও নুসরত সেফাতের সাথে সে বাত ও গুণাবণী ইমানি সেফাত ইমানি গুণাবলি আমি আমার আল্লা তালার মদত আসবে না আর আল্লাহ তালার মদত ছাড়া বাতেলের মোকাবেলায় আমরা চিন্তা পারব না বাতেল বাতালে আলে বাতেলের জন্য তো আখরাত নাই তারা উন্নত আমরা যদি মনে করি প্রযুক্তির দ্বারা আমরা আমরা প্রযুক্তির লাইনে উন্নত হইব আর তাদের মোকাবেলা করব। আমরা প্রযুক্তির লাইনে পরিমাণ উন্নতি পারবো না আর যার কারণে প্রযুক্তির লাইনে আর দোস্টরা সফলতা নয় আমাদের কামিয়াবি ও সফলতা রসুল এই বুনিয়াদের উপরে এই জন্য দোস্ত আমাদেরকে মেহনতির মধ্যে রাখতে হবে রোজানা আমাদের মেহনত করতে হবে আমাদের ঘর আমাদের বিষয়ের ব্যাপারে আমাদের এই জন্য আমরা ইনশাল্লাহ আমাদের মকামি লাইনে যত কমজোরি গুলা আছে সমস্ত কমজোরি গুলাকে ইনশাল্লাহ আমরা দূর করি আমরা আমাদের গ্রামকে যেভাবে বড়রা বলতেছেন বাড়াবার জন্য মোজাহাদ সাথে সব টাকাটা গুলাকে আমরা পুরো করার আত্মীয়রা এবং নিয়ত করে যাই এখান থেকে আমাদের এই মেহনতের মধ্যে কোন ঠিকাদারী নেই যে ঠিকাদারী ঠিকাদারী হিসাবে চালাইতেছে না ভাই আমাদের মেহনতের গান হলো মশার আমাদের মেহনতের গান মশ আপাসের মহব্বত আপাসে জুড়ে যাওয়া ইনশাল দোস্তুজরব আমাদের আখলাকে লাইনে আমরা চেষ্টা করব যে আমরা আখলাকে উন্নত করার জন্য আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায় আর কারো ব্যাপারে আমার চিরের মধ্যে কারো ব্যাপারে আমার দিলের মধ্যে আমি আমার সমস্ত মুসলমানের ব্যাপারে সাফ রাখবো যদি আমার সামনে পায় এবং দোষ বুঝলো সমস্ত সাথীদের যে যতটুকু মেহনতি করুক দশ এক ভাগ করতে শেখেও দুই ভাগ করতে শেখেও পাঁচ ভাগ দশ বাকুতে আমরা যখন আমরা সব সাথীর মেহনত কে স্বীকৃতি দিবো সব সাথী কে আমরা বাহ বা তো কম কর্ণ হলেও আস্তে আস্তে আগে বাচ্চা থাকবে হিম্মত বাড়ি কম কর্ণ হলেও আগে থাকবে করবে। আল্লাহর দিকে মশারিতে হবে সেটা আল্লাহ পাপ্তার দিনের মধ্যে ঢালে সেটা ফ্যাসলা করবে আর যখন ফসলা হয়ে যায় সব সাথীরা এটা বলবে যে ভাই এটাই আমাদের রায় এটাই আমাদের রায় রায় দেওয়ার সময় যে ভিন্নতা আমাদের ছিল সেটা এখন আর নাই এই মসজিদ থেকে উঠে বাইরে যাওয়ার পরে বলা যাবে না যে আমার আমার না বুঝে আছে কারণ আমরা হয়ে যাবে যেটা ফসলা হয়ে গেছে এখন আমার আর কোনো রায় নেই আমি আমার রায়ও ভুলে গেছি এখন যেটা ফেছে ওইটাই আমার রায় কঠিন থেকে কঠিন বাঁধাকে আল্লাহ সরাই দিবে এর ভাইয়ের বুঝলো মোহাম্মতের সাথে মিলে জুলে আমরা চলবো আর এর সাথে সাথে দোষ দোয়ারে মাম করব। আল্লাহ তালা দিকে রুজু করব দোসার বুজু আল্লাহ এবং দোসর ততই আমাদের জিন্দগি বনবে ততই ঈশা আল্লাহ আল্লাহ পাকের মদত আমরা হাসিল করতে পারবো এবং আমাদের মেহনত আমাদের নিজেদের জন্য উম হের জরিয়া জড়িয়ে হবে আপসের মধ্যে কোন র শি এসছি বিতর্কে জড়িত না হওয়া অন্য তিনশিলা দিয়ে শিখিয়ে আসছি বিষয় জড়ানো আমি তো ভাই কাজ শিখিয়ে আসছি কাজই করব অন্য কিছুর মধ্যে আমি কারো বিবাদ করা কারো শেখায়ত করা রোজা বুজুর্গ নিন্দা করা এগুলোর মধ্যে না বরং অন্যের গুণ অন্যের বালাই তালাশ করে করে অন্যের গুণ তালাশ করে করে সেগুলোকে দেখা মানে বলতেন অন্যের গুণকে এত বড় করো এত বড় করো যে তার দোষ যেন ওই গুণের ভিতরে দেয় তার মধ্যে দেয় আর নিজের দোষ এত তালাশ করো এত তালাশ করো যে তোমার দোষ এত বড় আকারই দেখা যায় যে তোমার যা কিছু বালাই গুণ এটা ঢাইতে দেয় তুমি নিজের দোষ গুলা দেখো আল্লাহরা মোমাচির স্বভাব হলো খুনের উপর বসা আর মাসির স্বভাব হলো পায়খানার উপর বসা মাসি পায়খানাতে বসে গান্ডা জায়গাতে বসে দুর্গন্ধময় জিনিসের উপর বসে আর মোমাচির সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন সুগন্ধমার ফুলের উপর বসে বসে সাথে যদি আসে কোন রকমের কথা লাগাতে চায় বলতে চায় তো তাকে বলে যে ভাই অন্যের দোষ আলোচনা করিও না একে ওইখানে বন্ধ করে দি যে অন্যের দোষ আলোচনা করিব না অন্যের কমজোরি আলোচনা করিব না আর আমি যদি এখন তোমার এই সব জিনিসগুলা থেকে নিজের বাঁচাইতে হবে আর নিজের জাতি আমার আর জাতি আমলের মধ্যে নিজেকে মজবুত করব। তাহলে বেহুটা কথাবার্তা বলা আর বিচর্কিত বিশ্বাস জড়িত হওয়া আর বেহুদা কাজের মধ্যে সময় লাগানো এগুলো থেকে আমরা ইনশাল্লাহ পারব। আমাদের হেফাজত হয়ে যাবে এগুলো থেকে নিজেকে বাঁচাবার জন্য চেষ্টা করব করবো না ভাই আল্লাহ তালা আমাদেরকে আর দোস্ত একজন দায়ের জিন্দিক নমুনা হয় একজন দায়ের জিন্দিগি নমুনা হয় আদর্শ হয় মানুষ দায়িত্ব দেখেন আল্লাহ করে তাদের মানুষের জন্য নমুনা বানাইছেন ঠিক এমনি ভাবে দোষ তো দায়ের জিন্দি ও নমুনা তাইকে দেখে মানুষ দায়ীকে অনুসরণ করে দায় কাজ করে মানুষ এর জন্য দায়ের জিন্দগি রেজায়তেন নবীদেরকে আল্লাহ হেদায়ুনিয়াতে পাঠাচ্ছেন কিন্তু আমরা তো হেদায়ত প্রাপ্ত না তো দোষটা বুঝুর এই মেহনতের মধ্যে আমার নিজের হেদায়াত এবং পুরা উন্মদের হেজায়াত দনুটারই নিয়োগ করতে হবে দনুটারই নিজের হবে আল্লাহ হেদায় ভাই আল্লাহ তালার হাতে আল্লাহ পাক হেদায়াত দেওয়ার জন্য নিয়ম বানাইছেন যে তুমি মজা কর তুমি মেহনত করো তুমি তোমার দুনিয়াবী তাকা আছে আমার দিনের টাকা দাঁড়ে আসতে তুমি আমার কোন কাকা দাকেছ শাহ সামনে লম্বা চা বরং হুজুর করাই দিত শাহবাদের আশেপাশে মজিনার আশেপাশে এক এলার্ম সেখানে জমা হয়েছে লম্বা চূড়া কোনো বয়ান হচ্ছে না লম্বা চূড়া তোর জীব হচ্ছে না যেহেতু বানা হুয়া তেরো বছর পর্যন্ত রসুলাম বার হার সাহাবাদের উপর মেহনত করছেন এই টাকাটার জবাবে কি বলছেন জয়ার্লা আমরা তো আপনার কি আমরা আপনার মধ্যে হয় আপনার তীর জানি তীর আমরা আপনি যেদিকে আর অন্য জায়গায় তখন বারবার প্রশ্ন রায় চাইতে ছিলেন বদলের যুদ্ধের বোঝারের ঘটনাতে রায় চাইতে ছিলেন মদিনার সাহাবিকে দাঁড়ায় বলুন যায় শুনলাম আপনি আমাদের রায় চাইতেছেন কেননা আপনার সাথে ওরা তো বাড়িতেই আছে ওরা তো বীরবল বাচ্চা সব পরিবার করেই আসছে ওরা তো বাকি আমরা মদিনাবলায় যেহেতু আপনার সাথে চুক্তিবদ্ধ ছিলাম যে মদিনার ভিতরে আমরা আপনার হেফাজত করবো আপনি কি বলতে চান বলেন কি টাকা দাঁড়াচ্ছে পাহাড়ের উপর থেকে হাত দিতে বলেন সমুদ্রের ঝাঁপ দিতে বলেন পর্যন্ত ঘোরাঘুরিয়ে খেয়ে বলেন আমরা সবটা করতে তৈরি আমরা সব টাকা মাত্রার কি এখন আর পিছনে হতার নাম এখন তো আমরা আগে বাড়ি দোষ বুঝুর্গ আল্লাহ তাহলে শাহাবাদেরকে দিয়ে সারা দুনিয়ার কাম ওই জামাতকে দিয়ে যে জামাত সবচেয়ে দুর্বল ছিল আমাদের জামাক যান হার লাইনে দুর্বল ছিল জামের লাইনে মালের লাইনে আসবাবের লাইনে সংসার লাইনে সব লাইনে দুর্বল ছিল আল্লাহ দেখাই দিলেন সারা দুনিয়াকে আল্লাহ সাহায্য যার সাথে থাকবে সে যতই দুর্বল হোক না কেন সেই সবল সেই সবল আর আর যার সাহায্য আল্লাহর সাথে আল্লাহ আল্লাহর সাথে যার সাথে আল্লাহর সাহায্য থাকবে না সে যত সবলই হোক না কেন সেই দুর্বল সেই দুর্বল আল্লাহর দাওয়াতের মেহনত সবচেয়ে বড় শক্তিশালী আমরা পুরো করবো দাওয়াতের তাকা দাগুলার মধ্যে আমরা পিছনে হচ্ব না মেয়েদের মেয়েরা ওই মাজমা যে হুজুরে আলাম করে জমা করতেন মসজিদে ওই মাজমার সামনে তাকা দা তারা তাকা দা পুরা করার তৈরি হয়ে যেত এরপরে আরো লোক পয়সা দেতো সুজুর তাদেরকে বলত যে আমার কাছে এখন আর কোনো টাকা যা নতুন কোনো টাকা যা নাই তোমরা তোমাদের জরুরতের মধ্যে রুজি তালাশ করা আর জরুরত পুরা করার মেহনতের মধ্যে লাগিয়ে থাকো আবার যখন টাকা আসবে আবার তোমাদেরকে ডাকা হবে আর ইতিমধ্যে মেয়েরা এটাও বলছেন যে এই কেউ যদি কারো কাঁধে হাত আর এটা যে চাচা তুমি যাইবে না আল্লাহ রাস্তায় এতটুকু বলতো তুমি যাইবে না আল্লাহ রাস্তায় এই কথাটাকে সে অত্যন্ত অপমানমূলক মনে করত সে বলতো যে চাচা আপনি তো আমাকে অপমান করে দেবেন আমাকে লজ্জিত করলেন আমি কি মুনাফেদ আমি মোমেন আমাকে কেন আপনি জিজ্ঞেস করলেন যে আল্লাহ রাস্তায় এটা তো আমার জিন্দিগির কত কিছু চলে গেছি আজকে দুই ঘন্টা আড়াই ঘন্টা বয়ান করার কথাবার্তা বলার তর্জি দেওয়ার পরেও দুইজনে মিনি একজনের দুই বাহু ধরে দুই বাহু ধরে তারে উঠেবার চেষ্টা করে সে হাওয়াই যাওয়া মতো আমাদের তো উন্মতের মধ্যে আবার ওই রু পায়দা করতে হবে ওই প্রাণ সঞ্চারিত করতে হবে উন্মতের মধ্যে আবার যে প্রাণ দোস্ত মধ্যে ছিল যে রু শাহবাদের মধ্যে ছিল যে যজবা তাহাবাদের মধ্যে ছিল আমাদের উন্মতের মধ্যে আসছে ঘর ঘর একটা করে সামনে আমাদের বিশ্বের পঞ্চাশ দিন পরে ইস্তেমা দোসটা ওই ইজতেমাকে সামনে রেখা আমরা যদি ম্যান ব্যাপারে আমরা নিজেদের একটু তৈরি করিনি এমন ভাবে আমরা একটা সুরশ চিন্তা করি যে যাতে করি ইজতেমার আগে আগে पूरा मद्दे, पूरा मद्दे, मकामी बारे, बारे, मुल्की मुसलमान इमान वाला नाम मर्द हक और घरे घरे कुर जिंदा जिक्रुल्ला जिंदा है और मस्जिद নিজেদের সময় গুলোকে বন্টন করে নে মাসুয়ার সাথে কে কখন আড়াই ঘন্টা দিবে আট ঘন্টা দিবে কে কখন মসজিদে আবে এভাবে ভাগ করে উনশি চাল হবে আটাত্তর উনশি চাল হবে ওই সময় যে আবার কিছু জামাত চালাই ছিল আপনার আদর্শ গ্রাম চোর আমরা এক জামাতের সাথে ওই ছিল পাবনার মাস্টার ঠিক আছে হইতে পারে তো উনারের জামাতের জিম্মাদার বানাইয়া আর এই জামাত পাঠাইছে না উনি জামাতের সাথে ডাক্তার সাহেবুদ্দিন সাহেব জামাতের জিম্মাদার এই জামাত যেতে সেখানে নিয়ে গিয়ে এই পঞ্চাশ ষাট জনের জামাত মশলা করে তর্চিত করা হলো গাছটা এভাবে গাছ করো কোনো ঘর কোনো ব্যক্তি না তিন দিনের মধ্যে মেহনত হইতে হবে নগদ জমাট হবে গড়ে আর বে নামাজি যেন কোনো বালের পুরুষ মুসলমান মহল্লার মধ্যে থাকে সব মসজিদে মসজিদে আছে আল্লাহ আকবর সারাদিন ঝড়পাটার মধ্যে কিরকম দেখা যাইত সমস্ত বালিক পুরুষকে মসজিদে আনা হয়েছে একটা লোক ছাড়া ওই লোকটাকে পরাজ না ওই লোকটাকে পারা যায় না পরে মশি মসজিদের মধ্যে দোয়া কান্নাকাটির মধ্যে লাগানো হয়েছে এই আদর্শ গ্রাম বানানোর একটা মেহনত সময় চলছিল এবং নগদ নগদ জমাট বিশ্বাস করবেন না কিরকম হালাতের মধ্যে পাহাড়ের কাছে ওই এলাকাটা সরবপাত এলাকাটা পাহাড়ের কাছে জিন্দগি কাটে পাহাড়ি ওই আপনার লাকড়ি বিক্রি করে লাখড়ি বিক্রি করে চলে কোনো মালদার লোক না ওরা এত বেশি আল্লাহ তিন তিন চিল্লার জন্য এক এক চিল্লার জন্য বাইরে এসে এমন হালতে ঘরে কোনো ব্যবস্থা একটা গরু আছে অথবা একটা বকরি আছে এটা বিক্রিভূত ওটা বিক্রিভূত গর্ভবতী সি করে তাকে রাজি করার জন্য কেননা দাওয়াতের কাম দিনের কাম তো কখনোই আল্লাহ গায় নিয়তে করলে সেটা কবুল করবেন না আর দাওয়াত তো সবচেয়ে উঁচা কাম দাওয়াত কি করি আল্লাহ আগ্রাজের সাথে এবং নিয়তে করলে আল্লাহ তারা কিভাবে কবুল করবেন আল্লাহ এই জজবাই তার দিনের ভিতরে দোষটা এই জজবাই তাকে রাত্রে উঠায় এই জজবাই তাকে শীতের রাত্রে ঠান্ডা পানিতে উঁজু করায় আর গরম লেখার ভিতর থেকে বাইর করে সুন্দরী দিদির আল্লা দাঁড় করাইবে আর তাকে আল্লাহ সামনে অবরোধ করায় আর তাকে তার চোখের পানি ধরায় আর সে মানুষের দেয় তা আল্লাহ থাকে যে আল্লাহ যতটুকু মেহনত হয়েছে তোমার চকিতে হচ্ছে মেহরবানি করি মেহনত কে কবল করি আমাকে আল্লাহ এই আল্লাহ তাকে চাইতে থাকে দশ দিন ধর মেহনত করতে থাকে তো আল্লাহ জালু এ দের মেহনত কে এবং তাদের কান্নাটি ও দোয়া জড়িয়ে বানাই আলমে হেদায়তের জন্য আল্লাহ তালা ফাইসলা করে এতটুকু ক্ষতি হবে না যে অমুসলমানরা ইসলামের মধ্যে আসার রাস্তা বন্ধ হয়ে গেল অতটুকু না কারণ মুসলমানরা ইসলাম থেকে বাইর হয়ে মরতাদ হয়ে যাবে মুসলমান হয়ে যাবে मोरता प्रत्यंत अंसल मुसलमान इलाम होते दस दावत बहुत जरूरी कुरबानी मजादार पाबंदी প্রশ্ন সাথে একলা শুরু সাথে এবং জমাও তার কামতের সাথে দৃঢ়তার সাথে আমি পুরা করবই করব এবং কদম বাড়াবো ইনশাল করি সীমা আমাদের সামনে আসতেছে যদি নিজেদের কর্তৃপ বানিয়ে নেন আর জরুরত আছে এটা পুরা হয়ে যায় পুরা হয়ে যায় এতে আমরা রাজি আসি মে ভাই তাহলে ভাই বুঝলো আমরা আমাদের অনেক টাকা দা একশো জন্য টাকা আছে। আর একটা দোষ ও মেহমানদের সাথে এবং তাদের সাথে চলার জন্য পুরো করার জন্য দোষ জমাতে দরকার সেই হিসাবে দোষ প্রত্যেকটাই তো মনে হয় তস্কিল জমাতে আসে না তস্কিল আছে তা আমরা যদি নিজের শিক্ষাতে যাইয়া এখন শিক্ষা হিসেবে আমরা পয়সা চাই পয়সা দোষটা আপাসের মধ্যে সব টাকাটা পুরা করার জন্য চেষ্টা করি করু ভাই ইনশাল্লাহ আপনাদের এই বৈঠকটা হয়ে গেলে তারপর ইনশাল্লাহ আদান হয়ে যাবে আজানের আধা ঘন্টা পরে নামাজ হয়ে যাবে এখন মাত্র সাতটা সাত মিনিট বেশি লম্বা সময় তো তো কমসে কম পনেরো বিশ মিনিট হলেও ঠিকটা হওয়ার আপনারা বসে এখন এখানে মারা বলতেছেন যে এখন এই মাঝে মাঝে নগদ কারা আছেন তারা একটু দাঁড়ানো নগদ নগদ নগদ যারা নগদ যারা মাসাল্লাহ বহ থাকে আরো দাঁড়ান ভাই আরো দাঁড়ান মাসাল্লাহ আল্লাহ তারা আপনাদেরকে কবুল করেন আল্লাহ আপনাদের জাম মালে বরকত করেন আয় আল্লাহ আল্লাহ তো আপনাদের সমস্ত মাত্রাকে হং করে দেন সাড়ে সাতটা যদি আগার হয় আটটা মধ্যে এর মধ্যে বিশ মিনিট আপনারা অর্জু স্টেন্জের জন্য এখন কেউ না যাই অর্জু স্টেন্জের জন্য কেউ না জানেন হেরে ভাই আপনার আপনার ঠিক কেব